আহ্নাসদুল্লাহ আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম এর সুনত হচ্ছে যদি কেউ বিধবা স্ত্রী থাকা অবস্থায় কুমারী বিয়ে করে তবে সে যেন তার সঙ্গে সাত দিন অতিবাহিত করে এবং এরপর পালা অনুসারে এবং কেউ যদি কোনো বিধবাকে বিয়ে করে এবং তার ঘরে পূর্ব থেকেই কুমারী স্ত্রী থাকে তবে সে যেন তার সঙ্গে তিন দিন কাটায় এবং তারপর পালাক্রমে আবু কিলাম্বাহ রহমাতুল্লা আলহী বলেন আমি ইচ্ছে করলে বলতে পারতাম যে আহনাসদুল্লাহ তাল্লাহ্ন এ হাদিস রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন আব্দুর রাজাক রহমাতুল্লা বলেন আমি ইচ্ছে করলে বলতে পারতাম যে খালেদ হাদিস রসুল সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন